আব্দুল্লাহ রবিহ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে এটি সাহি মুসলিমের একটি প্রখ্যাত হাদিস গিতাবুল হাজের মধ্যে যেখানে জাহের ইবন আবদুল্লাহ রবি আল্লাহ আনহু যেহেতু তিনি রসুল সাল্লামের প্রিয় একজন সহচর ছিলেন সাহাবি ছিলেন এবং রসুল সাল্লামের সাথে ছিলেন আজকে আমরা যারা হজ করতে যাচ্ছি তাদের জন্য হাদিসের একদিন আব্দুল্লাহ রবি আল্লাহ আহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স আমরা হয়তো অনেকের হাদিসটি পড়ি না ছোট বই করি তবে আমাদের প্রত্যেকের বিশেষ করে যারা হজ করতে গিয়েছেন যাচ্ছেন বা যাবেন সেই দৃষ্টিভঙ্গিতে আজকে আমরা আমাদের খুব বায় হাদিসে যাবে নিয়ে আলোচনা করব ইনশাল ইমাম মোসলামের এই হাদিসটিতে যেখানে জয়বুল্লাহ আল্লাহ ডেসক্রিপশন দেওয়া শুরু করেছেন সেখান থেকে আমরা বলছি তিনি মানুষকে রসুলামের হজের বর্ণনা দেওয়া শুরু করলেন তিনি বললেন ইন দা রাসুল্লাহ कई बार हज करा प्रथम नये बच्चों ঘোষণা করা হল কি ঘোষণা করা হলাম হজ করবেন কি চমৎকার একটা ঘোষণা বুঝতেই পারছেন যে সবাই রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসে পবিত্র মদিনা মানুষের মধ্যে কি সুন্দর আচরণ কি সুন্দর স্বভাব কি সুন্দর শান্তিপূর্ণ সমাজ এর মধ্যে একটা বড় ইবাদতের ঘোষণা কে নেতৃত্ব দিবেন্লা এবং সেই বছরই হজ ফরজ হয়েছে এর আগে হজ ফরাজ হলে তিনি করবেন তাহলে এটাও আমরা বুঝলাম যে হজ ফরাজ হয়েছে এই নয় বছরের পরে দশম সালে তখন বলা হলো যে তিনি হজ করবেন ফাকাদিমা তখন মদিনায় প্রচুর মানুষের আগমন ঘটল মানুষ আগমন করল রেসুল তার নেতৃত্বে হজ হবে তার সাথে মানুষ হজ করবে সুলান ফলে প্রচুর মানুষ মদিনা চলে আসলো তার সরস্বী মকায় না গিয়ে মদিনা চলে আসলো অবজার্ভ করার জন্য যে তিনি কিভাবে হজ করে। সে কথাটি এখানে বলা আছে আজকে সমস্ত মুসলিমদের আসলে এটা মনের দাবি বাট অনেক সময় আমরা পারি না বাট এটা আমাদের প্রত্যেকে যায় যাকেই আমরা জিজ্ঞেস করবো আপনি কি রসুল্লাহ সাল্লাহকে অনুসরণ করতে চান তিনি তো অবশ্যই বলবেন হা চাই এবং আসলে কিন্তু আমাদের শর্ট কামিংস আছে কেন কি সেটা আমরা যেরকম আমল করবেন সেরকমই আমল করতে। অর্থাৎ রসুল সাহেবের আমলের মতো আমল করার প্রচন্ড ইচ্ছা প্রত্যেকে পোষণ করলেন এভাবে হজের নিয়োগ করে রসুল্লাহ সাল্লামের সাথে আমরা সকলেই দুল হলাইফাতে চলে আসলাম দুল হলাইফান নাম তো শুনেছেন এটা হলো মদিনা থেকে যারা হজে যাবেন তাদের মেহাদিন তখন আসমা বিন তেস তিনি আবু বকরের ছেলে মুহাম্মাদকে প্রসব করলেন তিনি তখন রাসুল্লাহ সাল্লা কাছে জানতে পাঠালেন যে আমি এখন কি করব আমার সন্তান হয়ে গেল এবং করতে পারবো আমি কি যাবো তিনটা কথা বললেন রাসুল সাল সাহেবের উত্তর দেওয়াটাও ছিল খুব কনক্লুডিং অপ্রাসঙ্গিক কথা বলতেন না খুব সংক্ষেপে উত্তর দিতেন যাতে প্রশ্নকারী খুব সহজেই বুঝে যান আমরা যাই হোক স্বাভাবিকভাবে যে কোনো মহিলা প্রথম গোসলই করেন যদিও তার দ্বারটা এখনো চলছে চলতেই থাকবে আরো কয়েকদিন তারপরে বললেন যে তুমি একটা কাপড় দিয়ে পট্টি বেঁধে নাও যাতে রক্ত বেয়ে পড়ে শরীর অপবিত্র না হয় সেটা একটা জায়গায় আবদ্ধ থাকে আর কি করো এবং নিয়ত কর। এই এহরামে আমাদের বাংলা বইগুলোতে লেখছে দেখলাম এহরামের পোশাক করো আসলে এহরামের পোশাক করতে বলা হয়নি এহরাম করতে বলা হয়েছে এহরাম করা মানে হচ্ছে এহরামের মধ্যে প্রবেশের নিয়ত করা পোশাক ভিন্ন জিনিস কারণ পোশাক পরেও অনেকে নিয়োগ নাও করতে পারে সে লাভবাহকে আরো পরেও করতে পারে তাহলে রাসুলাম আসমাকে যে কথাটা বললেন এটা এই ধরনের কেস সব মহিলার জন্য সলস মনে রাখতে হবে নেফাস অবস্থায় সালাফ করা যায় না ঠিক তেমনি মহিলাদের মাসিক এসে গেলেও সালাফ করা যায় না তাহলে যদি নেফাশের বদলে কারো মাসিক এসে যায় তাহলে কি করবে তারাও এভাবে গোশল করবে গোসল করাটা এখানে ফরজ না কিন্তু করাটা উত্তম যেহেতু রাসুল সাল্লাহ বলেছেন তারপরে কি করবে পট্টি বাধবে অথবা এমন কিছু ব্যবহার করবে যেটা পট্টির অনুরূপ হয় আর কি করবে তাহলে শর্ত নয় তাহার শর্ত নয় আচ্ছা ফসল রাসুল্লাহ মসজিদ এরপর রাসুল সাল্লা সেখানে মাসজিদ সালাত করলেন এই অংশের তর্জমাকে কিন্তু বলেছেন তিনি এহরামের দাকা সালাত করলেন কিন্তু হাদিসের মধ্যে সেটা নেই বলাহুল হাদিস মসজিদে দুরাকা সালাদ করলেন মসজিদে দুরাকার সালাত সাধারণত হয়ে থাকে তাহিয়া তহুল মসজিদ এই জন্য মহাকে কুলামাই বলেছেন যদি কেউ এহরামের নিয়ত করে বা পবিত্র হয়ে এখন এহরামে নিয়ত করবে এমন হয় তাহলে ফরজ যে কোনো সালাদের পরে নিয়ত করলে আর কোনো সালাদ লাগবে না আর অথবা সে যেহেতু পবিত্রতা অর্জন করে এসছে করে অথবা গোসল করে এসছে তাহলে তাহি তো নদু দূরাকাপ করতে পারে আর যদি মসজিদে প্রবেশ করে তাহলে দহুল মসজিদ দূরাকাপ করতে পারে এবং তারপরে সে কি করবে নিয়ত করবে নিয়ত করবে যেমন অমরা নিয়ত হচ্ছে লাভবাইকা অমরাচান এরপরে কালবিয়া পাঠ শুরু করবে আর হাজর নিয়ত হচ্ছে লাভবাইকা হাজ্জা সেটা আমরা গত খুব ভা আলোচনা করেছিলাম নাম তার বাহন তখন উঠেছিল বাহন আল কাসুয়া তাতে আরোহণ করলেন হাতটা ইস্তাওয়াত যখন তিনি উটের ঠিক সোজা হয়ে বসলেন ঠিকঠাক মতো বসলেন আমি তখন আমার চোখ যতদূর যায় তা কি দেখলাম কি দেখলাম বহু লোক কেউ আছেন পদপ্রজে পায়ে হেঁটে যাচ্ছেন হজে এবং কেউ চড়ে যাচ্ছেন যাদের বাহন আছে ঘোড়া আছে আছে আর যাদের নেই তারা হেঁটে যাচ্ছে আলিক তার ডান পাশ একই রকম দেখলাম সামনে সামনে দেখলাম প্রচুর যেদিকে দেখছে শুধু লোকে লোকারণ্য ডান দিকে তাকালাম সেদিকে লোকে লোকার এবং যখন হচ্ছিল তখন রাসুল সাল্লাম আমাদেরই মধ্যে এবং তার উপর নাজিল। সঠিক অর্থ কি এটা তিনিই জানতেন তার কাছ থেকে আমরা জানতাম তিনি জানতেন তিনি যে আমলি করতেন এই হজের রেহলার মধ্যে যাত্রার মধ্যে তিনি যে আমলি করতেন আমরা সে আমল করতাম তিনি তৌহিদ দিয়ে এহরামের নিয় করলেন এহলাল মানে হচ্ছে এহরামের মধ্যে ঢুকে যাওয়া তারা তহিদ দিয়ে তাহিদ কাকে বলা হলো এখানে আমি বলেছিলাম কিন্তু তাহিদ বলা হলো তালবিহা কে যেহেতু তালবিয়া হচ্ছে তৌহিদের ঘোষণা তালবিয়া হচ্ছে তৌহিদের ঘোষণা এজন্যে আব্দুল এই তালিয়াটাই রসুলাম থেকে সহি এসেছে এবং আব্দুল্লাহাদাম করল মানুষ আর ভিন্ন কোনো আমলে গেল না ভিন্ন কোন পদ্ধতি তার মানুষ গেল না কারণ তারা জানে যেখানে পদ্ধতি একজনেরই ফলো করতে হবে তিনি হচ্ছেন রাসল সাল তিনি বৌনসম্মতি প্রান করলেনা রসুল্লাম এরপরে রসুল সাল্লাহ পাঠ করে যেতেই থাকলেন মানে হচ্ছে তিনি একটু তালবিয়া ধরে রাখলেন তাল করলেন একবার পাঠ করে তিনি বললেন আমরা যারা রাসুমের সাথে এই যাত্রায় গেলাম তারা হজ কোন কিছু ইচ্ছা করিনি আমরা হজেরই ইচ্ছা এবং নিয়ত করেছিলাম লসনরা আমরা তখন এরকম যাত্রায় ওমরা কে চিনতাম না আমরা তখন ওমরা কে এভাবে আলাদা ভাবে আলাইহি না সাথে ইস্তলাম রকল তখন তিনি রোকল বলতে রক্তুল হাজার হাজার আসের কর্নারকে চুমু খেলেন ইস্তেলাম করলেন চুমু খেলেন স্পর্শ করলেন তিনি প্রথম তিন আলহালাম এখানে খুব সংক্ষেপে তিনি বর্ণনা করছেন ফুল গণনা দেননি তার মানে হচ্ছে তিনি হাজার করে তহ কাজ শেষ করলেন তারপরে কোন দিকে গেলেন মাকাম ইব্রাহিমের কাছে আয়াতটা পড়লেন যেখানে আল্লাহ বলছেন আর তোমরা মাকামে ইব্রাহিম করো নির্বাচন করো এটা হচ্ছে তওয়াফের পরে দুরাকাত গিয়ে মাকামে ইব্রাহিমের পেছনে পড়া ফজল বাইনাল বাইজ তিনি মাকামকে তার এবং বায়তুল্লাহ মাঝখানে করলেন এখন আর সেখানে দাঁড়ানোর সুযোগ নাই কারণ সেখানে মাকামকে তার এবং বায়তুল্লার মাঝখানে করলেন তার মানে মাকাম ইব্রাহিমের পেছনে দাঁড়া যায় মাকামি ইব্রাহিমের পিছনে দাঁড়া যাবে ফাঁকায়না আবিতা আরেকটা কথা বলছেন আমরা এরপরে যাচ্ছি শব্দে করেছিলেন এটা কোনো দলিল নেই কিন্তু কিভাবে গান খাড়া করেছিলেন কি তিনি যেটা পড়েন সেটা তারা আজ করার চেষ্টা করেছেন আজ করেছেন তারা জেনে নিয়েছেন যে প্রথম রাখাতে তিনি ফেরুন পড়েছেন দ্বিতীয় রাখাতে কুলবাল্লা অথবা তারা হয়তো রাসুলসমকে জিজ্ঞেস করে জেনে থাকতে পারেন কিন্তু সেটা বর্ণনা আসেনি যে তারা রাসুল সাল্লাহামা পড়েছেন এটা হাদিস আসেন তবে এটা বোঝা গেল যে সাহাবাইকাম জানতেন জানতেন যে রাসুল্লাহ সাল্লাহাম প্রথম রাখাতে ফেরুন এবং দ্বিতীয় রাখাতে কলবাল্লা পড়েছেন তুমার এরপরে তিনি এই দই শেষ করে আবার হাজারা কাছে আসলেন চুমুখেন তাহলে গেল এটাও সন্ধ্যা দুরাক করে মোনাজাত করেছেন দোয়া করা যায় যাচ্ছে কিন্তু এটাকে নিয়মে পরিণত করা যাবে না রাসুল সাল্লাম দুরাকাত শেষ করেই আবার তিনি হাজার কাছে আসলেন চমু খেলেন তিনি সাফা পাহাড়ের কাছাকাছি পৌঁছলেন তখন তিনি পাঠ করলেন আয়াতের প্রথম অংশটা ইন্না সাফা والمره من شاعر الله صفا মروত দটি মধ্যে অন্যতম নিদর্শন এরপরে তিনি বললেন ابداو بما بدا الله به আমি সেই পাহাড় দিয়ে শুরু করব যে পাহাড়ের কথা আল্লাহ তাআলা শুরু করেছেন এই আয়াতের মধ্যে যে পাহাড়ের উল্লেখ আল্লাহ উল্লেখ করে শুরু করেছেন আমি সেই পাহাড় থেকেই সাই শুরু করব তার যে আয়াতের মধ্যে ইন্ন সাফা দিয়ে তিনি শুরু করলেন কি করলেন তিনি ফারাকা সাফা উপর উঠে গেলেন তিনি প্রায় চোড়াতে চোড়াতে উঠে গেলেন যেখান থেকে বায়তুল্লা দেখা যাচ্ছিল তারপরে কি করলেন কেবলামুখী হলেন সাফা থেকে মারোয়া হচ্ছে এদিকে আর এদিকে হলো বাইতুল্লাহ তিনি বাইতুল্লাহ দিকে তাকালেন কেবলামুখী হলেন তিনি আল্লাহ মানে এটা পাক করলেন আর কাবার মানে হচ্ছে আল্লাহু আকবর বললেন আল্লাহ আকবর শেষে এসেছে তিনবার বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহবর এবং এরপর আরেকটা দোয়া তিনি পড়লেন সেটি হচ্ছে তিনি সাহায্য করেছেন ওয়াহজান এবং তিনি একাই মুসলমানদের যারা বিরুদ্ধে আছে তাদেরকে পরাজিত করেছেন এরপরে তিনি কিছু দোয়া করলেন এই তাকবীর এরপরে সাফা থেকে মারোয়ার দিকে তিনি নেমে গেলেন হাত এরপর পাহাড় থেকে নিয়ে ওয়াদি দুই পাহাড়ের মাঝখানে এটাকে বলা হয় উপত্যকা উপতেন এটা হচ্ছে একটু উঁচু ছিল সেখান থেকে হতে হতে সে পর্যন্ত এসে পাহাড়টা তখন ঢালু হলো সমতল হলো এই জায়গাটুকু তিনি দ্রুত দৌড়ালেন সােন সা আর মানে হচ্ছে একটু দ্রুত দৌড়া ইত্যাদি তিনি সাড়ি করেননি সাই মানে হচ্ছে দ্রুত দৌড়াননি আর এই জায়গাটাতে সাই করার কারণে পুরো আমলটাকে এখন নাম দেওয়া হচ্ছে একটা শাড়ি দুটো শাড়ি মোট সাতটা সারি حتى إذا أتى المروح فعل على المروح كما فعل على الصفاء عندما تقول هذه المروحة الشعبات وقالتها شيء يقولون كله شيء يقولون صفاته يقولون ترمني كيف لا مكي هو كيف لا مكي هو توهيد رباني وطار ترمني الله أكبر الله يقولون لا إله إلا الله وحده أنجز وعلا ونصر عبده وإذا كان الأحزاب يقولون حتى إذا كان آخر توافهي আলাল মারো এভাবে তার শেষটা ছিল কি বলেছেন যদি আমি জানতে পারতাম আগে পূর্বান্নেই আমি পরের বিষয়গুলো যদি জানতে পারতাম তাহলে আমি আমার সাথে কোরবারের পশু এটার কারণটাকে কারণ হলো যে রাসুল্লাহ হতেন আল্লাহ হতেন প্রতিদিন একদিনে তো সব নাজেল হয়ে যায়নি সব ইনস্ট্রাকশন এবং নির্দেশনা তার উপর একদিনে নাজল হয়নি ফলে রাসুল সাল্লাহাম আগামীকাল কি নাজেল হবে এটা কি জানতেন জানতেন না যেটা নাজেল হতো নাজেল হওয়ার পরে জানতেন সেজন্য তিনি কথাটা বললেন যে যদি আমি আগে থেকে জানতাম যে পরে কি হচ্ছে তাহলে আমি আমার সাথে কোরবানের কষু নিয়ে আসতাম না এবং বদলে আমি কি করতাম আমার এই যে এহরামটাকে অমরায় করণত করতাম রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাথের সাহাবারা হজের নিয়তে কিন্তু এহরাম করেছিলেন এই হাদিস স্পষ্ট কিন্তু রাসুল সাল্লাহাম এখানে এসে খাহিস করলেন যে তিনি যদি জানতেন আগের বিষয় কোরবানির পশু নিতেন না এবং এহরামটাকে তারপর কি করলেন কি বললেন তিনি থেকে যারা কোরবানির পশুর সাথে নিয়ে আসে। নিজ নিজ দেশের থেকে বা যেখান থেকে এসে সেখান থেকে নিয়ে আসেনি তারা যেন হালাল হয়ে যায় এবং তারা যেন এই কার্যক্রমটাকে উমরা বানিয়ে নেয় তাহলে যাবেন এখন ওমরা কে এর আগে কিভাবে তামাত্ম হজ করতে কিন্তু ওহির ইনস্ট্রাকশানে সেই প্রাথমিক এহরামের কাজ সম্পাদন করে টপ সাই করে তারপরে বলা হলো হাল হয়ে যেতে এবং এটা হয়ে যাবে কি যারাই সাথে মালিক এখন বলে দিলেন এটা কি এই বসরের জন্য স্পেশাল কোন ডিগ্রি কোন বিধান নাকি এটা সব সময়ের জন্য এভাবে কেমন পর্যন্ত চলবে রাসুল্লাহ সাল্লাম বললেন এভাবে তার এক হাতের আঙ্গুলকে আর এক হাতের আঙ্গুলের মধ্যে আর বললেন আমরা হজের মধ্যে দাখিল হয়ে গেছে বিধানটা হলো এটা হজের জন্য আসলো আর হজ এখানে একই আমাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তারপর বললেন কিছু না সবসময় আচ্ছা আলী রাদুদাহ আলী রাধিয়াল যিনি তার চাচাতোবাই ছিলেন মেয়ের জামায় ছিলেন তিনি রাসুল সাল্লা সাহেবের উঠ গুলো নিয়ে আসলেন এবং শুধু তাই না তিনি রঙিন কাপড় পরিধান করলেন তো উনি তো মন বেজার হয়ে গেল তাহলে ফাতেমা কি হজ করবে না ফাতেমা কি এহরাম করে আসেনি সে কেন হালাল হয়ে গেল অতএব তার মনটা একটু খারাপ হয়ে গেল ফেমা বললেন যে আমার বাবা আমাকে এমনটি করতে বলেছেন আল্লাহ একবার যে কাজটি সে করেছে সেজন্য সাল্লাহাল্লামকে কথা জিজ্ঞেস করার জন্য যে সে ফাতেমা আমাকে যা বলেছে সেটা কি ঠিক কিনা সত্য বলেছে। আমি তাকে হালাল হতে বলেছি এরপরে তিনি আলিরাদ্দে জিজ্ঞেস করলেন তুমি কোন ধরনের নিয়োগ করেছ মানে তোমার নিয়োগটা কে ছিল আলিরাদ্দ বললেন তিনি বললেন আল্লাহিলুক আল্লাহ আমি সেই এহরামের নিয়ত করব যে এহরামের নিয়ত করেছেন তাহলে কিন্তু দুজনের নিয়ত একই রকম হয়ে গেল এখানে কিন্তু আরেকটা জিনিসও যে সাহাবাদের মধ্যেও বিচক্ষণতা এবং মেধা বিনিয়োগটা হতো যে কে কাট চাইতে বেশি রাসুল সাল্লা সাল্লামের মতো আমল করতেন আমল করবেন এটা আলী রাতে তিনি নির্দিষ্ট তখন তিনি বললেন দেখো আমার সাথে কোরবানের পশু আছে এবং তুমিও কোরবানের পশু নিয়ে তুমিও হালাত হতে পারবে না তোমার স্ত্রী আমার মেয়ে সে হালাত হয়েছে বাট তুমি হালাত হতে পারবে না এটা হচ্ছে কোরবানের পশু যারা নিয়ে যাবে তারা হালাল হতে পারবে না তার সাথে মোদিনা থেকে কিছু কুরবানের পশু নিয়ে আসলো আর আলী রী আল্লাহাল কুরবানের পশু রসুলের জন্য অনেকগুলো নিয়ে আসলেন সব মিলে কতটা হল একশ একশো উঠ সুহান রাস্তায় একশ কোরবানি করা করলো তারা অমরা করল্লাহাম ওমান শুধু নবী সাল্লাম ছাড়া এবং সেই সকল সাহাবে ছাড়া যারা তাদের সাথে কোরবানের পশু নিয়ে এসেছিল আমি বলছি কোন দিন এটা কোন তারিখ জেলহ মাসের আট তারিখ জেলহ মাসের আট তারিখে সকলে মিনার দিকে গেলেন হাল হাজ তখন তারা যারা আগে হালাল হয়েছেন প্রত্যেকে আবার হজের এহরাম করলেন হজের এহার করলেন তিনি কয়েকটা সালাব করলেন আহ ফসল আসরা মিনায় তিনি আট তারিখে এসে করলেন আসর পড়লেন মাগরিব পড়লেন ঈশা পড়লেন এবং পরের দিয়ে ফজর পড়লেন তুমাকে পরে নয় তারিখে ফজরের পরে তিনি কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলেন সূর্য উঠল ও আমারা বেকুবাতিনা বেকুবাতিন ফি শাহিন তুদ রাবুলাহু বেনামাহ মিন শাহ আরীন তুদ রবুল আহু ফিনামেরাহা এরপর তিনি এই অবস্থায় সাহাবাদেরকে নির্দেশ দিলেন যারা তার বিভিন্ন আছে থেকে চলতে শুরু করলেন মিনা থেকে আরাফাতে যাওয়ার পথে কিন্তু মুজতালিফা হয়েই যেতে হয় তখন তার সাথে পড়াইশ বংশের যে সমস্ত শাহবাগ ছিলেন তারা মনে করলেন যে রসদ সাল্লা সাল্লাম গিয়ে থামবেন ওকুফ করবেন কোথায় মাসআরুল হারাম মশ আরুল হারাম যেখানে মুজদালিফার মসজিদটা এখন আছে এটা হোক এটা হলো আলমাশ আর হারাম কোরআনে কথাটা এসেছে কারণ জাহেলি যুগে হজ করার সময় তারা আরাফাতে যেত না তারা হজ করার সময় মীনা থেকে মাসারুল্লাহারাম আসত আবার মাসারুল্লহারাম থেকে মক্কায় চলে যেত হজ শেষ তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় কেন না। কারণ মুসলিমরা এসেছে নতুন বিধান নিয়ে প্রথমত এই সরিয়ারটা আগের সে যা একটা মানসুপ করেছে তার একটা প্রমাণ সেকেন্ড প্রমাণ হচ্ছে অত্যলিক সময়ের যে কাজগুলো সহিছু কারণ সেগুলো তো অনেক সময় বিভিন্ন আর যে পৌতলিকরা নিজেরা কিছু কাজ শুরু করেছে সেটা ধরনের মিশ্রণ না থাকে ফলে রাসুল সাল্লা সাল্লাম চলে গেলেন একদম সোজা কোথায় নাবিরায় সেখানে জাওয়ালের আগেই পৌঁছে গেলেন সেখানে তাঁবুতে এসে তিনি বিশ্রাম করলেন গোসল করলেন পবিত্র হলেন إذا <تصفيق> قلت ذواله لو حديث المدى الشيطية كما كانت قريش تصنع في الجاهلية فأجاز رسول الله صلى الله عليه وسلم حتى عرفه فوجد القبة قد ضربت من فنزل بها حتى إذا زاغت الشمس أمر بالقصوى فرحلت له فأتابتنا الواد إذا قلت ذلك ماذا قلت ذلك؟ نعم رأيك في السلام القريب جاءهم شجوا একটু ঢলে গেল অর্থাৎ একটু সামনে আসলেন উপত্যকায় নাম একটু সামনে আসলেন তখনও তিনি বললেন ফখাতাবাদ তিনি হাদিসে হাদিসের মধ্যে বলা হচ্ছে রাসুল সাল্লাম নামিরা থেকে একটু অগ্রসর হয়ে বাতন বাতন ওয়ারি সামনে এসে তিনি খোদবা দিলেন অংশগুলো তিনি এখানে বর্ণনা করেছেন রাসুল সাল্লাম তার খুদ্া কি বলেছিলেন এবং তোমাদের সম্পদ আলাইকুম। এটাকে গ্রাস করা এর উপর চড়াও হওয়া আত্মসাত করা হারামন আলাইকুম তোমাদের উপর হারাম কাহোর একটা সম্মানিত এবং হারাম দেশ এর দুটো অর্থ হারামের একটা সম্মানিত আরেকটা হলো এখানে অনেক কাজ করা নিষিদ্ধ হারাম মাস বলা হয় একদিকে সম্মানিত অন্যদিকে অনেক কাজ করা এবং বুখারের আরেকটা হাদিসের মাধ্যমে আর বালাদ অর্থাৎ মাক্কা হারাম হওয়ার ঘোষণা এসছেও সেটা হাদিসের মাধ্যমে রাসুল সাল্লাম বলেছেন যে ইব্রাহিম সালাম আল্লাহর কাছে এই মাক্কাকে হারাম করার দোয়া করেছিলেন আল্লাহ সেটা কৌবল করেছেন এবং আমি আল্লাহর কাছে মদিনাকে হারাম করার দোয়া করছি তাহলে ইব্রাহিমের দোয় হারাম হয়েছিল মাক্কা আর মোহাম্মদ সাল্লামের দোয়া হারাম হয়েছিল পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান এবং এই দুটো জায়গায় স্পেশালি এমন অনেক কিছু নিষিদ্ধ যেটা অন্যখানে হয়তো নিষিদ্ধ নয় আমরা ইনশাল্লাহ পরবর্তী খোঁজ আমাদের মক্কায় এবং মাদিনা কি করণীয় মোকা এবং মাদিনা কি ফজিলত এবং কি কি জিনিস সেখানে হারাম সেটা আমরা তুলে ধরবো ইনশাল্লাহ এরপর জেনে রাখো জাহেরি যুগের সে অজ্ঞ যুগের সমস্ত কুপ্রথা কুসংস্কার এবং সমস্ত বিভ্রান্তি আমার এই পায়ের নিচে দুই পায়ের নিচে দলিত করা হলো তার মানে রোহিত করা হলো এরপর তিনি বলছেন যেটা বলেন সাথে সাথে সেটা করেন তিনি বললেন প্রথম যে রক্তপন জাহেলি যুগের রক্তপন কে কারণ জাহেদি যুগের কোন কিছু তিনি রাখতে না যুগে যা কিছু হচ্ছে তার উপর ভিত্তি করে আরবদের মধ্যে জাতিগত ভেদাভেদ হিংসা হানাহানি তৈরি হয়েছিল অতএব সেটাকে যদি স্টপ না করে দেয়া যায় তাহলে এটা জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবে সেটা একটা জাতির জন্য কখনোই কল্যাণকর নয় এই জন্য রসুল সাল্লা সাল্লাম জাহিলি যুগে তাদের মধ্যে যে মারামারি কাটাকাটি যে হানাহানি রক্তপাত এবং অন্যায় ছিল সেগুলোকে এখানে শেষ করে দিলেন বললেন যে প্রথম রক্তপণ জাহিলি যুগে যেটাকে আজকে আমি রোহিত করে দিচ্ছি সেটি হচ্ছে তখন হুদাই পোত্রের লোকরা তাকে হত্যা করে একটা শিশুকে হত্যা করে ভয়ঙ্কর শিশুর হত্যা কিন্তু কেউ মেনে নিতে পারে না এবং কেউ ভ্রমণ করতে পারে না কিন্তু রসুল সাহেব বললেন যে না এটা শেষ এটা জাহিদিয়া মাদ আর জাহিনী যুগের যে রিবা সুদ সেটাকে রহিত করা হলো তিনি চলবে না রাসুল সাল বললেন আর দ্বিতীয় এখানে আব্বাসে আব্দুল মত রিবা তিনি রহিত করলেন মানে কি অর্থাৎ দেখা যাচ্ছে যে আব্বাসে আব্দুল মতের সাথে অনেকেরই রিভার একটা ট্রানজ্যাকশন ছিল তিনি রেবার এই ফায়দাগুলো অনেকের কাছ থেকে পান কিন্তু রাসুল সাল্লা সাল্লাম বলেন এটা রোহিত এখন থেকে আব্বাস কারোর কাছ থেকে সুদ পাবে এই দাবি করতে পারবে না এরপরে আরেকটা চমৎকার ঘোষণা হচ্ছে নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো সারা বিশ্বে তখন নারীরা নির্যাতিত আর ওপরাও নারীদেরকে ভয়ঙ্কর নির্যাতন করে জীবন্ত ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করোম আঃ তুমি তোমরা তাদেরকে গ্রহণ করেছ স্ত্রী হিসাবে আল্লাহ নিরাপত্তা সহকারে যখন সেটাই বলা হচ্ছে তোমরা তাদেরকে গ্রহণ করেছ আল্লাহ আমান সহকারে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা সহকারে এবং আল্লাহর বাণী দিয়ে নিজেদের জন্য বৈধ করে নিয়েছ এখানে নারী এবং পুরুষের দুটো অধিকার তুলে ধরা হয়েছে বলা হচ্ছে স্ত্রীদের উপর তোমাদের অধিকার আছে এই অধিকারটা হলো যে তোমাদের বাসা বাড়িতে তোমাদের সজ্জায় স্ত্রীরা কোন পুরুষকে ডেকে নিয়ে আসে বসাবে না যদি সে তা করে এটা অত্যন্ত গঠিত পুরুষ এমনকি যদি মুসলিম অথব এই ভয়ঙ্কর অশ্লী কাণ্ডটি যদি কেউ করে বসে রাসালাম বললেন তখন তাদেরকে মৃদু শাস্তির ব্যবস্থা করবে এরপরের আরো কিছু ঘটনা আছে সেটা এখানে আসেনি অর্থাৎ আরো বড়ো ব্যবস্থা করা যায় কিনা ডিভোর্স করা যায় কিনা সেসব আলোচনা আসেন কিন্তু এতটুকু বলা হয়েছে অভিভাবক হিসাবে তাদেরকে শাসন করা যেতে পারে এবং সে শাসনটা যেন মৃদু আকারে হয় সেটা এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে মৃদু প্রহারের কথা বলা হচ্ছে কিন্তু রেসমল সাল্লাহাম নিজে কিন্তু কখনই তার কোন স্ত্রীর গায়ে হাত তোলেননি সেটাও মনে রাখতে হবে সব দিক মিলিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অনেকে মনে করেন যে ইসলাম মেয়েদের গায়ে হাত তোলার জন্য উদ্বুদ্ধ করেছে এটা কি সত্য মোটেই নয় পুরো টেক্সটটা পড়েই কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং রসদালামের প্র্যাকটিস সাহাবে কেরমের প্র্যাকটিস আমাদের বড় বড় রোল মডেল যারা আছেন ইমামদের প্র্যাকটিস ভালো ভালো আলেমদের প্র্যাকটিস তারা কে কথায় কথায় স্ত্রীদেরকে হাত তুলেছেন কখনই নয় অতএব হাত তোলার ব্যাপারটা বা মৃদু শাস্তির ব্যাপারটা হচ্ছে যখন স্ত্রীরা জঘন্য কোনো অশ্লীল কাজে লিখতে হবে তখন বড় কিছু করে তাদের প্রদান করবে এরপর আচ্ছা বলছেন আরেকটা ছোট্ট কথা আমি তোমাদের মধ্যে একটা আদর্শ রেখে যাচ্ছি কখনো বিভাওয়া যদি তাহলে কিতাব উল্লাহ বললেই সন্না চলে আসবে কিন্তু কোনো রেওয়াতে আমরা পাচ্ছি তিনি বলছেন तुम्हारे की मानवाधिकार घोषणा दिए विश्व सामने आल्लाहिर घोषणा दिए सारा पृथ्वी मानुष की सुंदर एक जीवन जापन पद्धति পরিপালন করা যায় কিভাবে সৎ মানুষ হওয়া যায় ভালো মানুষ হওয়া যায় সেটি আপনি পৌঁছে দিয়েছেন এবং আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন আপনি উপদেশ দিয়েছেন। মানুষের মানবতার করলেন আপনি কামনা করেছেন এরপরে তিনি আঙ্গুল দিয়ে এই সাববাবা এটাকে বলা হয় সাববাবা এর আঙ্গুল দিয়ে তিনি ইশারা করলেন ইয়ার ফহা ইলাস মা আল্লাহর দিকে ইশারা করলেন এবং মানুষকে বললেন মানুষ উদ্দেশ্য করে বললেন যেহেতু মানুষ বলে ফেলে আমরা সাক্ষ্য দিয়েছি তখন তিনি আল্লাহকে সাক্ষী থাকেন আল্লাহ তুমি আল্লাহম্মা শেহাজ আল্লাহ সাক্ষী থাকো যে আমি আমার উপর রেস আলাতের দায়িত্ব পালন করে দিয়েছি আমি মানুষকে তোমার মেসেজ পৌঁছিয়ে দিয়েছি আমি মানুষকে তাদের এই পৃথিবী এবং আখিরাতের কল্যাণের সমস্ত উপদেশ আমি এগুলো এখন আমাদের কাছে আছে আমরা ইচ্ছে করলেই পড়তে পারি আমাদের পড়া হয় না আমরা কতজনকে পড়তে বললাম খোঁজ দিয়ে দেখলাম অনেকে পড়েননি এই আজকে সে হাদিস আমরা আলোচনা করলাম যেহেতু আরো কিছু কথা আছে আমি পরবর্তী খোঁজ বাই এই অংশটুকু শেষ করব ইনশাল্লাহ এবং মুখার কিছু ফজিলাত এবং মক্কায় আমাদের করণীয় সেটা বর্ণনা করবো বিশেষ করে যারা যান বাচ্চা রাসুল সাল্লা বিদায় হচ্ছে এই ভাষণটাকে যেন আমরা মনে ধারণ করতে পারি যেন এই আদর্শকে আমরা মেনে চলতে পারি আল্লাহ আমাদেরকে তো وَلِسَاءِ الْمُسْلِمِينَ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ الحمد لله الذي جعل الحج إلى بيته الحرام رُقْدًا من أركان الإسلام وأشهد أن لا إله إلا الله جعل الحج مكثرا للسيئات رافعا للدرجات مضافعا للحسنات وأشهد أن محمدًا عبد الله ورسوله أفضل من طاف وسعى ولب ووقف ومشى بين الحطيم وزمزم صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين وسلم تسريما كثيرا كثيرا أما بعد فاتق الله يا عباد الله فالفوز والربح والفلاح بتقوى الله عز وجل عباد الله الحج رحلة عظيمة غالية يستمتر الحاج فيها رحمة الله وعفظه ومغفرةه وبركته وغفرانه رحلة للطاعة وقص للمنعم المتفضل وزيارة للبيت العتيق إنه سفر مغفرة سفر مغفرة الذنوب وحت الأوزار كما قال نبينا محمد صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسخ رجع من ذنبه كيوم ولدته أمه أيهول يخوة الحج تجديد للأحد وخدوع بين يدي الله وامطراح لعلام الغيوط وغسل للقلوط من أدران الهوى والحط والحسد والكرهية الحج ثراق للديار وترق للأهل وبعد عن الأحبة الحج زينة طرح للزينة সম্মানিত মুসল্লিগন হজ হচ্ছে আমাদের জন্য আমাদের আল্লাহকে আবার নবায়ন করা হজ হচ্ছে আল্লাহ আন্তরিকভাবে বিনয়ের সাথে দাঁড়াব হজ হচ্ছে আল্লাম গুইবের কাছে নিজেকে নিবেদন করা এবং হজ হচ্ছে অন্তর্কে যে কোনো ধরনের ঘৃণা বিদ্বেষ এবং মন্দ সব থেকে মুক্ত করা অতএব আসুন আমরা যা হজ করতে যাচ্ছি সেভাবেই হজ তাকে গ্রহণ করি আল্লাহ আমাদের সকলকে তফিলদান করুন খাজা ওসল্লেম على النبي المختار فقد قال الله سبحانه إن الله وملائكته صلونا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صل علي مرة صلى الله عليه بيها أشرا اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وارض اللهم عن الخلفاء الراشدين أبي بك وعمر وعثمان وعلي وان الصحابه تعالى معي وان معهم بافريقيا وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك بعداء رب العالمين اللهم تقبل منا ومن المسلمين رب العالمين اللهم ارحم المسلمين اللهم ارحم المسلمين رب العالمين আমাদের হাত কবুল করে দাও আল্লাহ তুমি আমাদের পাপ কে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ এই সময়ের মধ্যে আমাদের অনেক প্রিয় মুরব্বী প্রিয় ভাইরা তাদের আকন জলকে হারিয়েছেন আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও জান্ন করো আল্লাহ আল্লাহ তাদের কবর আজাদ মাফ করে দাও নূরে পরিগর্ণ করে দেওয়া যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দাও প্রতিনিয়ত আমাদের যে প্রিয় মুসলিম ভাই বোনেরা মারা যাচ্ছেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও জান্নাতুল ফেরতাউস নাসিব করো আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছেন তাদেরকে সুস্থতা দান করো আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন মা বাবা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও সুস্থ রাখো যারা জীবিত আছেন এবং জান্নাতুল ফের দাওয়াজ প্রদান করো যারা মারা গিয়েছেন আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার তাদেরকে দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই সমাজে মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো আল্লাহ যারা বছর হজে যাচ্ছেন তাদেরকে বা হজ করার তফিক দাও তাদের জন্য হজের সমস্ত কাজকে সহজ করে দাও যারা হজের জন্য হাজিদের বিভিন্ন দিচ্ছেন তারা যেন সুন্দরভাবে আমাদের সাথে দায়িত্ব পালন করতে পারেন সে তফিক দাও আল্লাহ যারা হজের ইরাদা করেছেন তাদেরকে হজ করার তফিক দাও যারা এবছর হজ করেননি কিন্তু ভবিষ্যতে যাবেন তাদের মনের অন্তঃস্থল থেকে তারা দোয়া করছেন তুমি তাদেরকে হজ করার তফিক দাও যারা হজ করেছেন ইতিমধ্যে তাদের হজগুলোকে কবুল করো এবং হজের সুন্দর প্রভাব হজের উপকার হজের মাধ্যমে আমাদের জীবনের সুন্দর চেতনা আমরা যেন অর্জন করতে পারি সে তফিক দাও আমাদের মধ্যে তার বিভেদ তুমি দূর করে দাও আমাদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা তৈরি করে দাও আমাদের মধ্যে ইসলামের পাবন্দি তৈরি করে দাও কোরআন সন্ন্যার অনুস্করণ আমাদের মধ্যে তৈরি করে দাও اللهم تقبل منا إنك أنت السمع العليم وتب علينا إنك أنت التوار الرحيم اللهم أصلح لنا ديننا الذي هو عصبة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا من كل خير واجعل الموت راحت لنا من كل شر عباد الله إن الله يأمر بالعجل والإحسان وَإِذَا ذُكِرَ الْقُرْآنُ فَخَرُّوا سُجَّدًا وَبِهَا يَتَطْمَئِنُّونَ وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ